আবু হুরাই রাহ রদিল তাল্ল হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন যখন রমজান মাস আরম্ভ হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানদেরকে শিকলে বেঁধে রাখা হয়